بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين كتاب <تصفيق> كتاب الله دستوري Hmm! خير الخلق أثوتنا Hmm! بسمة جلا نوري l heredihihal h Tibhishadana Maybe ehe كتاب الله CB خار الخلق Akt'srotuna Hmm! بسمة نوري l heredihihil hok হফে অল্পনা আফনা الله বারকাত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 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই নামাজের স্থান হচ্ছে তহিদ পরে লা লাহ ইহ মু রসুল্লাহ এই ক্যালেমাতে এবার শাহাদাত गुरुत्व सहकारे जानते हैं जार नाम ठीक है ना तर कि ठीक ना नाम पढ़े ना, आम दिए नाजा पावे नाम सही सुध है तरह किहिशुद्ध होते যাধ্য আমরা করার চেষ্টা করি নবীকার নামাজের যে চার রকমের নামাজ আছে নামাজ একরকম নবীলাম পড়েছেন ওটা জানতে গিয়ে মানুষ যখন ভুল করেছে তখন বিভিন্ন जमत नाम इसके विस्तारित आलोचना जमतर सपर्कित दो चार कथा जमतर साथ मसबुख मान पिछिए जावाम पिछले गाबाखा मान एगिए एमाम और इमाम मुसल्ल जाम शुरू करा एगिए गई व्यक्ति मसबुख मान पिछिए गे थबा तराम पाय व्यक्ति के बता है, है। पिछले जावा लोक जार कि नाम छूटे आ साल फिर क्याा करते सम्पर्कित बेसु मसाइल विधि विधान रही आज की ओर विषय নামাজের একামত যখন হয়ে যাবে এই বিষয়টি শুরু করার আগে একটি বিষয় নামাজে যখন একামত হয়ে যাবে তখন সেই নামাজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না সন্ন্যাত না অন্য কোনো জামাত চলবে না আপনার জোহর বাকি আছে আর আসরে নামাজ শুরু হয়ে গেছে আপনি আলাদা করে জোহর পড়বেন যে আমি আগে জোহর পড়িনি আলাদা করে আলাদা চলবে না ওই এমামের সাথে লাগতে হবে আর লাগার পরে আপনার সিরিয়াল ঠিক রাখবেন সুতরাং আপনার নিয়ত হবে আসরের নামাজ পড়ছে এমাম এবং যায় আসে না নামাজের ক্ষেত্রে পার্থক্য কোনো যায় আসে না জহরের পিছনে আসর অসুবিধার নেই মা এসা অক্তের ক্ষেত্রে নিয়তের ভিন্নতাতে কোন যায় আসে না কোন অসুবিধা নেই ঠিক তেমনি নামাজ ফরজ না সন্নত এতেও যদি ভিন্নতা থাকে এমামের নামাজ হচ্ছে ফরজ আপনার হচ্ছে নফল কোন অসুবিধা নেই এর বিপরীত এমাম সুন্নাত পড়ছে মানে তারাবি নামাজ পড়ছে ধরো রমজান আমার সেইটা যখন তখন ঘটে ঘটে না खरज जमात हो गजिदी तरह इमाम कि मस्जिदे दुई जमत चलते थकेदिगे इमाम तरह भी चलादिगे जमत एसार चल भूल नाम स्पष्ट है আর এক মসজিদে দুই জামাত এটা হচ্ছে বিচ্ছিন্নতা যারা মসজিদে এক হতে পারেন না তো বাড়িতে কি এক হবে কি এক হবে হ্যাঁ কি করে এক হবে মার মেয়েতে কি করে এক হবে বৌমাদের সাথে কি হবে যেখানে মসজিদে তারা এক প্ল্যাটফর্ম আসতে পারে হ্যাঁ রাজনীতি তো দূরের কথা ওখানে কি করে এক হবে মুসলিম জাতি ছিন্ন ভিন্ন কেন হবে না যে মসজিদে যখন এত রকম দলাদলি তো এটা একটা হচ্ছে দলাদলি দৃশ্য যে এক মসজিদ দুই জামাত এদিকে জামাত শেষ হয়েছে ওইখানে একটা জামাত শুরু করে দিয়েছে নিচে তলাতে হ্যাঁ দুই তলাতে কিছু লোকেরা এসে পৌঁছেছে ওরা নিচে নামবে না ওখানে আর এক জামাত শুরু করে দিয়েছে দেখেছে এরকম দৃশ্য আমাদের ইসলামী সেন্টারের পাশে যে মসজিদ আছে ওইখানে ওইরকম করে অনেকে ঐদিকে দুই তলার এক জামাত তিন তাল আরেক জামাত দিনে আর নিচে এসে ওই জামাত শেষ হয়েছে ওখানে আরেক জামাত শুরু করেছে বড় মসজিদে কেউ কাউকে দেখে না যেমন ওই মসজিদ বিশাল মসজিদ এইদিকের লোক ওই দিকের লোক না ওইদিকে এক জামাত শুরু হয়েছে এইদিকে আরেক জামাত শুরু করেছে হ্যাঁ একই অবস্থা তো মসজিদ দুই জামাত চালানো এই বিষয়গুলি আজকে আলোচনা নিয়ে আসে প্রথম যে মাস আলাহ সেটা হচ্ছে নামাজের যখন একামত হয়ে যাবে তখন আপনাকে যেই নামাজের জন্য একামত হল সেই নামাজেই লাগতে হবে অন্য কোন নামাজ চলবে না এমামের সাথেই নামাজ পড়তে হবে আপনাকে বলছে মাস আলাহ ইমাস আল্লাহ এজা ওফিমাত যখন নামাজের একামত হয়ে যাবে এই সারা আল মাজ ফি একামতের সলা যখন মোয়াজ নামাজের একামত শুরু করে দিবে কারণ হক হচ্ছে একামত দেওয়া যদি অন্য লোকের একামত দেওয়া যায় কিন্তু যে আজান দেয় সে হচ্ছে একামত দেওয়ার অধিকারী বেশি তবে সে যদি বলে যে অসুবিধা নেই আপনি একামতটা দিয়ে দেন কোনো অসুবিধা নেই অথবা তার ইশারা ইঙ্গিতে অসুবিধা নেই যে কেউ দিলে দিয়ে দিলে অসুবিধা নেই কিন্তু ওভারটেক করে ওই একামত দিতে যাচ্ছে আরেকজন একামত দিয়ে বসে আছে এটা ঠিক না মান না মানে আজ হ্যাঁ যে আজান দিল সে কি করবে একামত দেবে কারণ ও জানে যে কোন টাইমে আমাকে নামাজটা শুরু করাইতে হবে একামত দিতে হবে এখন সময় হয়েছে কিনা নামাজের একামতের ধরেন আজান একামতের মাঝখানে বিশ মিনিট টাইমে দেওয়া আছে অন্য লোক যদি একামত দিতে শুরু করে ও তার আছে ও পনেরো মিনিটে শুরু করে দিতে পারে না তো ঝগড়া বাঁধবে না বাঁধবে না একামত যখন হয়ে যাবে অর্থাৎ যখন নামাজের একামত দিতে শুরু করবি রাতজিদিন সেই সময় যখন একামত হয়ে গেছে তখন অন্য কোন নামাজ শুরু করা যায়জ নয় নফল নামাজ শুরু করাও যায়জ নয় जमत चलते अथच जदि जमुए छड़े दीते हैं ठीक है एदिगे जमात शुरू हो गए शुरू हुआ सोन्नाथ शुरू कर फजल क्या नामिल करा भूल कर কোনো নামাজ শুরু করা নফল শুরু করা যায় সোনাতে রাতে বাহেতুর মস্তি শুরু করা আমার ফরজ নামাজ বাকি আছে শুধু ওই নামাজটা আমি আলাদা করে পড়িনি ওটাও যায়জ নাই তাহলে কি করতে হবে একটি কাজ সেটা হচ্ছে এবং সাথে লাগতে হবে এবং সাথে ওই জামাতে লাগতে হবে দলিল কি দলিল নাম হাদিস কারণী রয়েছে কোন নামাজ নেই হবে না ইল মকতবা ওই ফরজ নামাজ ছাড়া ফরজ নামাজ ছাড়া এখানে রয়েছে ইল্লাল মকতু ফরোজ নামাজ ছাড়া এমন কেউ এখান থেকে আমিও তো ফরজ পড়ছি ধরেন আসর আসলে আপনার জহর বাকি আছে আপনি যদি আলাদা করে জোহর পড়েন তাহলে এখান থেকে একটা ফাঁকেন আপনি যে আমি তো ফরজ পড়ছি যদি আলাদা জামাতে নিরসন আগের আরেকটি হাদিস আসছে যে না আলাদা করে ফরজ নাই ওই জামাতে আপনাকে ফরজ লাগত এই হাদিসটি সেই মুসলিম রয়েছে আর আরেকটি জয়াত রয়েছে মুসনাদ আহমদের হাদিসটি ফালা ইতিমাতো ফালা সলাতা ইতিমাত যখন নামাজের একামত হয়ে যাবে তখন কোন নামাজ নেই ওই নামাজ ছাড়া যে নামাজের একামত দেওয়া হইল কোন নামাজের একামত দেওয়া হইল এমামের নামাজ যেটা এমামের সাথে যে নামাজ ওই নামাজের একামত দেওয়া হয়েছে এই নামাজ ছাড়া আর এদিক সেদিক কোনো নামাজ নেই কোন নামাজ নেই ফালাতানা কে দো সলাত না ফেলা সুতরাং কোন নামাজ হবে না যে নামাজ শুরু করলিজ নামাজিমত লাহু যেই নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে যে নামাজটি ইমাম ইমামের সাথে শুরু হয়েছে ওই নামাজটি বাদ দিয়ে অন্য কোন নামাজ হবে না এটা তো হয়ে গেল इमाम शुरू कर नाम स्टार्ट हो सलाफी सला आह मसला जख नाम एक मत हो जाफल नाम पढ़े आगे चल रही नाम द्वित रेखा যার এহার্ম আগে বেঁধে ফেলেছে মিনকাবুলের পূর্বে আতমাহ যদি দেখেন যে আমি দ্বিতীয় আছি আর এমামের প্রথম রাকাতে ধরে নিতে আমার রুকু ছুটবে না বা আমার না। সামান্য কিছু বাকি আছে আমি এই জন্যই পরামর্শ দিই যে দ্বিতীয় রাখাতে রুকু হয়ে গেছে রেড রেখা প্রায় হয়ে গেছে প্রথম রাখা তো হয়ে গেছে দু হাজার দ্বিতীয় রাখাতে কি হয়ে গেছে রুকু হয়ে গেছে তো বাকি কি আছে দুটা শেষদা আর তারপরে দুই শেষ বৈঠক আর তারপরে শরীফ তাই না এইটুকু পড়ে নিয়ে নামাজ যদি করে পড়েন সংক্ষেপ করে তাহলে নামাজের প্রথম রাখারটা পেয়ে যাবেন বলছেন যে আতাম্মিফত যদি দেখেন যে আমি নামাজ শুরু করেছিলাম আগেই আর তারপরে একামত হয়ে গেল তাহলে হালকা ভাবে পুরা করে হালকা করে পুরা করে নিন এই নামাজটাকে ভঙ্গ না নষ্ট করবেন না যদি একামত হওয়ার আগে এক রেখা হয়ে গিয়ে থাকে আবু বর্ণিত মানা সলাতে কেউ যদি নামাজের এক রাখাত পেয়ে যায় তাহলে সে নামাজ পেয়ে গেল আপনি যখন এক রাখাত পড়েই ফেলেছেন তার এক হালকা করে কি করেন প্রথম রেখাতে যদি থাকেন প্রথমে আরব লোকেরা আর আমাদের নামাজ দিলেন ছেড়ে দিলেন পরে ওই নামাজ কাজা করে নেবেন পড়ে নেবেন পরে পড়ে নেবেন মসজিদে মসজিদে পারলে পারলেন না না হলে বসে গিয়ে পড়লেন ডিউটি তাড়াতাড়ি আসে পরেও পড়ে নিতে পারবেন আপনি সমস্যা নেই আর যদি এক রাখা না পড়া হয়ে থাকে ওয়াই কাতা তাহলে নামাজ কে ছেড়ে দেন ভঙ্গ করে দেন নামাজ ছেড়ে দেন এই নামাজ ছেড়ে দেওয়াতে কোন গুনা হবে না মানুষের সংশয় আছে আল্লাহ বলছেন আয়াত কে পেশ করে এখানে হে ইমানদার লোকেরা আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহকে মানো ওয়াতি রসুল কে মানুষ ওলাকে বাতিল করি না বলছিটা পড়ে দিল এই সংশয় ওদের মগজে ঢুকে আছে অথচ এই আয়াতের উদ্দেশ্য এই নয় তাহলে কি নবিস্লামের হাদিসে আর এই আয়াতের সংঘর্ষ আছে না তাহলে এ আয়তের উদ্দেশ্যটা কি ভালো করে বুঝেন বিষয়বস্তু কি আল্লাহ এবং রসুলকে মানা তাই না আল্লাহ আতিও আল্লাহ রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো মানে আল্লাহর আদেশ নিষেধ মানো এবং আদেশ নিষেধ মানো নবীর তালিকা মানো এবং আল্লাহ যা বলেছেন কোরআন কারিমে তা মানো ওলা তুব তেলু আমরা যদি আল্লাহর আনুগত্য না করো আল্লাহর কথা না মানো नबिर तरीकेंबी करीम पड़ा ना और नाम निये किसुल জয় নামাজের দোয়া দিয়ে নামাজ পড়লো না এইভাবে নবী নামাজ পড়েছেন আর যদি দলিল না দিতে পারেন তাহলে আল্লাহর অবস্থায় স্বীকার করে ভুলটা যে আমরা নবীর তরিকে নামাজ পড়ি না আর নবীর তরিকে যদি নামাজ না পড়েন তাহলে নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আল্লাহ বলছেন এই ভুল করিও না যদি নবীর তরিকায় না মানো তাহলে নামাজ বাতিল হয়ে যাবে বাতিল করি না তরিকা নয় শুধু আমি রোজা কেমন বাতিল করলেন আপনি ওই রকমের নবী করিমালামের তরিকা হচ্ছে দুটো ঈদ ঈদ উল ফর ঈদ উল আজহা আপনি ঈদ উল মিলাদ নবী করবেন আপনি বা রবি সুতরাং নবীর যখন আনুগত্য করলেন না তখন আপনার আমলকে কি করলেন বাতিল করলেন নষ্ট করলেন আপনি আমলকে গনাগার হইলেন আপনি এটা হচ্ছে আয়াতের প্রসঙ্গ কারণ আয়াত হচ্ছে আল্লাহ এবং রসুলকে মানা সম্পর্কে রসুলের আগে আল্লাহ রবুল আলম কথা কেউ যদি কোন অনুক্ষেত্রে আল্লাহ রবুল আলমের কথা এবং কথা কথাগুলি আল্লাহর কথা এটা মনে রাখতে হবে অমৈতীয় রসুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ যে রসুলকে মারল সে আল্লাহ কি মানলো তাহলে বোঝা গেল যে রসল শাস আদর্শ কে মানা শুধু রসুলের আদর্শ মানানা বরং সেটা আল্লাহ মানা হাদিসের কথা মানলেও আল্লাহর কথা মানা হয় যেমন আল্লাহ এই আয়তের উদ্দেশ্য এই নয় যে নামাজটা শুরু করে দিয়েছেন সুতরাং ভঙ্গ করা যাবে না এ আয়তের উদ্দেশ্য এই নয় যে রোজাটা যখন শুরু করে দিয়েছেন নফল রোজা তো কোন কারণবশত রোজাটা ছাড়া যাবে না বুঝলি যদি তাই হইত নাম এই আয়াতল হয়েছে রোজা আছেন মেহমান চলে ছাড়তে পারবেন ছেড়েছেন নবী করিমাল্লাম রোজা ধরে নিয়েছেন আর তারপরে বিবেদের খাবার আছে ভালো খাবার আছে একটু খেয়ে নেন খেয়ে আছে এখানে যখন এ কামত হয়ে গেছে তখন আপনার আর ওই সুন্নত নফল পড়ার অধিকার নেই সুতরাং সেটা ছেড়ে দেন এটা হচ্ছে নবী সাদশাল মকতুবা নামাজ হবে না এই ফরজ নামাজ ছাড়া আল্লাহক আল্লাহ আল্লাহ কব মসবুক এখন ওই হুকুম আহকাম গুলি বিধি বিধান যেগুলির সম্পর্ক হচ্ছে মসবুক সাথে মাসবুক কাকে বলে বললাম পিছিয়ে যাওয়া ব্যক্তি সাবেক মানে অগ্রগামী যে আগে এসছে আর মাসবুক মানে যে পিছিয়ে এসছে জি ও সাবেক অগ্রগামী যারা যারা পরে আসবে নামাজি আর এক রেখাত দুই রেখাত ছুটে গেল তাদের সাথে সম্পর্কিত মাসাহুক মাসবুক বলতে এখানে হয়েছে কাকে মিন সলাতিল নামাজ পড়তে গিয়ে যার এক রেখাত বা তার কিছু বেশি ছুটে গেছে এমাম এর সাথে চার রাকাত পড়লো ও তিন রেখাত পেয়েছে দুই রেখাত পেয়েছে এক রাখাত পেয়েছে হ্যাঁ অথবা धात सालामुक रखा पे जाए विषयलाफ आ सठ कारो मने शांति अमल करा सुराफाती क्षेत्र पेते ही मालिक बोल ता बोलान बस तरह क्षेत्र छाड़ा सोटा रुकुपे रखा रुकुपे रखा হয়ে যাবে সুরাফাতে পড়লেন না কারণ লাহ মাল্লাম ইয়া ফাতে বলছেন সুরাফাতে যে পড়ে না তার নামাজ হয় না কিন্তু আর লোক চেষ্টা করে আসছে আস্তে আস্তে এমন রুকুতে চলে গেল যখন রুকুতে চলে গেল তখন রুকু পেলে রাকাত হয়ে যাবে এই মতটি বেশি সহি আরেকটি হাদিস রয়েছে যাতে করে ওর উপর আমল হয়ে যায় যদি বলে যেন না যে কোন অবস্থায় সুরাফাতে না পেলে নামাজ হবে না তাহলে ওই থেকে ছেড়ে দিতে হয় আও বাকা রাজিয়া আল্লাহ তালীলাম সাহাবি আসলে আসার পর দেখলেন নবী সাল্লাম সাহাবিরা রুকুতে চলে গেছেন উনি একটু দৌড় দিয়ে আসলেন দৌড় দিয়ে কাতারে লাগার আগে করে ফেলেছেন আর রুকুতে এই ঝুঁকি রুকুর অবস্থাতে এসে কাতারে মিলে গেলেন সালাম ফিরার পরে তোমার এইভাবে লেগে লাভ কি রাকাতই হবে না এ কথা বলেছেন বলেননি যদি ওইটাই মাসলা হইতো যে এই লোকে রুকু পেলে রাকাতটা গণ্য হয় না তাহলে ওই লোককে কথা বলে দিতেন সে এক কথাই পার लागार आगे तुम ओ दूर थे रुकु कर रुकु अवस्था तुम्हें हेटे हेटे दौड़ दिए दौड़ दिए आसबा আস্তে আস্তে জাপেলে পেলে তারপরে ওই সাহাবি অবশ্যই গণ্য করেছেন নাহলে কেন ছুটি আসবেন রুকু ধরার জন্য যদি উনি জানতেন সাহাবি কে মশলা জানতেন না আর যদি সাহাবীর ভুল হয় তো নবী সংশোধন করে দেবেন না কারণ তিনি নবী অবশ্য সংশোধন করবেন তাই না নবীশাস তাকে সংশোধন করলেন আর তিনি ছুটে আসছেন রুকুটা ধরার জন্য আর এরকম ওই তারা গীতে করে বৈশা আছে ওই কিছু অলস পাটি থাকে এরকম বৈশা আছে আছে আছে আছে যখন এমামের অথচ ছোট সামান্য তেলাও আজকালকার যখন রুকুতে গেছে তখন দৌড় দিয়েছে না এক রাখাত বা তার কিছু বেশি ছুটে গেছে মাসবুকা। উত্তর হচ্ছে কমপক্ষে এক রাঘাত পেতে হবে কমপক্ষে এক রাঘাত পেতে হবে কিন্তু যেই ব্যক্তি চার ফেলো ফুল নামাজ পেল তার মতো স্বভাব পাবে আর যে এক পেয়েছে কিন্তু তকবীর তাহিমা পাইনি তার সব তার মতো যে তকবির তাহিমার আগে থেকে এসে মসজিদে বসে আছে তকবির তাহিমা তার ছোট নেই তার নামাজের কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি আলাদা বোঝা গেছে কিনা জি তো कम पक्ष नाम जमतन ना हमसे जमतर जाम पेल जमतवें तेक्षा करेष रकत बस गे शेष देख बुझे चतुर्थ रखा आईडिया बुझे नहीं हूं कि शेष तुद এই সময় অনেক আরবিয়ানরা এই মাসলায় ভুল করে আরবি কি। সেই মাসলা মাসলাই জানেনা বিভিন্ন দেশের বা বিভিন্ন দেশের আরব এখানকার আছে আর ওই ভুল ভুল ফতু আছে যার ফলে জনগণ অনেক সময় জানারও চেষ্টা করে না যার ফলে অজ্ঞতা থেকে যায় এই ভুলটা অনেকেই করে যখন দেখে যে শেষ রাখাতের আত্মায়াত শুরু হয়ে গেছে অথবা শেষ রাকাতে। শেষ দাঁতে চলে গেছে ও ভাবছে রুকু তো শেষ হয়ে গেছে আর এই জামাতের সব তো পাব না তখন ফেল ফেল করে চেয়ে থাকে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে কিছুর অপেক্ষা করে যে যদি আত্মাত থেকে উঠে তো লাগবো আর না হলে লাগবো না এমনি অপেক্ষা করে আলাদা জামাত করবো তো তোমার এই দ্বিতীয় জামাতের সব তুমি পাবে এর ই দলটা তুমি দ্বিতীয় জামাত করার জন্য এটা তো গেল গেল দ্বিতীয় জামাতের সব প্রথম জামাতের মতো কোশ্চিন কালও না एक कथा द्वित नम्बर कथा कर दल मसला कपेक्षा कराते लेकिन एक रेखा ना पान तो जमत पे क्योंकि जमाते लेगे मसला बुज़र जो पे जान कम पमा रखा जत नाम से जमतर नाम फाइन आदला के अकाल मिनिकेर कम पेस्ता शहुदेश লামিয়া কোন মুদ্রে জামাতে সেই ব্যক্তি জামাত পেল না জামাতে হবে চার রাখা নামাজ এই সন্ধম চতুর্থ রাখাতে সুরা ফাতেহা পেতে হবে না রুকু পেলে হবে রুকু পেলে হয়ে যাবে এটাই বলছেন এখানে তবে যারা বলছেন যে সুরা ফাতে ছাড়া এক রাকাত গণ্য হয় না তাদের কাছে সুরা ফাতেহা পেতে হবে তাদের কাছে পেতে হবে যদি রুকুটা একটা ক্যামের অংশ এই জন্য ওরা বলছে যে দুটো ফরল ছুটে গেল রুকুন ছুটে দুটো ছুটেনি দুটো ছুটেনি কারণ রুকুটাও কেয়ামেরই একটা অংশ দাঁড়ানো অবস্থায় রুকু করা হচ্ছে ঠিক না এজন্য এজন্যা বলছেন যে তার কেয়াম ছুটেনি কেয়ামের রুকুনটা চোদ্দটি রুকুন আছে না আমাদের চোদ্দটির মধ্যে একটা হচ্ছে ক্যাম দাঁড়ানো তো রুকু অবস্থায় দাঁড়ানো পেয়ে গেল ওটা একটা দাঁড়ানো রুকু হয়ে গেল আর হয়ে গেছে ছুটে গেল শুধু সুরা এই ক্ষেত্রে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে আর যারা বলছে না কোনো ডিসকর্ড নেই সুরা হাতে পেলে রাখাত বেদ রাখে রুকু আলাস সঠিক মতে রুকু পেলে এক রাকাত হয়ে যায় সঠিক মতে রুকু পেলে কি হয়ে যায় এক রাকাত হয়ে যায় কেন লেমাফিস কারণ দলিল সেই বোখারি মুসলিমে রয়েছে মিনহাদিস বাড়ি কাতার পাই পায় না পাই জিমিয়া মরহনী সাহে রাকাতে এই লোককে নবী এই কথা বললেন না যে ওই নামাজ ওই রাকাতটা হয়নি তুমি আবার দোহরাও হ্যাঁ নতুন করে পড়ো এই কথা বলেন যখন আসলেন তখন এমামকে কি অবস্থা পেলেন রুখ অবস্থায় পেলেন তো কি করবেন আপনি রুকুতে লেগে যাবেন তকবির দিবেন না আল্লাহবের আল্লাহবের বাঁধে না এটা ভুল আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহব করে রুকুতে চলে যাবেন একটা তকবির না দুটা তকবির দুইটা দিতে মশাল দেখছেন ভালো জানছে মশলা কোথায় শুনলেন এটা জি জি দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত আর দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির একটা ছোট তকবির ভালো করে শুনে রাখেনকব তকবির কেন করলাম যে তকবীর তাহিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তকবির তকবীর তাহারিমা যদি না হয় তাহলে নমাজ হবে না কারণ চোদ্দটি রুকনের একটা ফরজ রোকুন হচ্ছে নমাজের খুটিয়ে এটা আল্লাহ একবার দিয়ে নামাজ শুরু করতে হবে थम तकबिर नियो करती है तकबीर ताहरिमा इमाम जेहतु रुकुते अपनी तकबीर द्वार पर रुकुते चले जा, जा रुकुते जाबी इंतकालुकुते जो अल्लाह रुकुते तकबी टा कथा गलो तो दीते हैं तो द्वितीय तकबी सोन्नाथ द्वित तकबीआ सोन्नाथ सब चाहिए उत्तम हमसे अल्लाह तकबीर तहारिमा द्वित तकबर दीबन्नत दिए कथे चले जा रुकुते चले जाकबीर देखुल बड़ तकबीर नियत करते अर्थात দাঁড়িয়ে তকবির দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে রুকু করছে আর তকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ আকবর বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায় কিন্তু আপনাকে দানা অবস্থায় কি করতে হবে তার তকবীর তাহারিমা রুকু অবস্থায় দেওয়া হয় না কোন অবস্থা অবস্থায় তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ আকবার দাঁড়ান অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ আকবর আরেকবার করবেন হাজা হাল আফ এটাই হচ্ছে সবচেয়ে উত্তম মানে তকবীর তাহারিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবিরাতিল এহরাম আর যদি শুধু তকবির এরিমা দিয়ে একটা আমি ওই আসল তকবির যেটা বড় তকবীর দিলাম আজ আন রুকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তকবীর পক্ষ থেকে মানে এটা হ্যাঁ শুননা সেই জন্য তকবিরাতুল এহরামিয়ান এই জন্য বলা হলো যে তাকবির আতুল ইন্তকাল এক এক প্লেস থেকে আর এক প্লেস বা এক কাজ থেকে আর এক কাজে যাওয়ার সময় যে তকবীর রয়েছে এই তকবির হুকুম কিন্তু অজাবাত সালাত গণনা করা হয়েছে आठ ट नामेब रही तकबीर रुकुतेकबिर समी अल्लाहमदारे गिर अब शेष देख उठल अल्लाह अकबर तकबीर तकबीर गुलतेन करकबीर एक जैगा तकबीर एगुली हम वजह जाए। नाम এখন মাসাল আর রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন আপনি রুকু পেলেন কিন্তু ওরও একটা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আছে কম পক্ষে একবার সুভান আচ্ছা আপনি যখন রুকুতে আকবার দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে এমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাহলে আর হবে না কারণ দেখে নিছি যে এমাম কি হয়েছে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার তকবির দিয়ে রুকুতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহ অকব সাথে উঠাতো নিষেধ এমামের কি করতে হবে পেছনে একটু পিছনে পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই সময়তে সুবাহ রব্বী আলিম পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা জি তাই বলছেন म रुकु हमारे तस्बी फरज एक बार तस्बिर सुबी पढ़ा कम पक्षे अपनी रुकुते गए तस्बी पे गे सोहान रुकु हम কিন্তু আপনি এইদিকে আল্লা বলে রুকুতে যাচ্ছেন ঝুঁকছেন ওই সময় শুনছেন আল্লাহা আলো তাহলে হবে না এখন আরেকটি মশলা বলছেন এখানে আলোচনায় সেটা হচ্ছে যে ও সন্দেহ হয়ে গেল যে আমি রুকুটাই আমার সাথে পেলাম কি পেলাম না জানিনা लागल फिलहाल अपना सन्देह लागल होने सन्देहर रुखु पे गस्बी कर समय पे गेटा गण्य करुखुटा बारा कच्चा गण्य कर नीन क्या सन्देह जीत हईलो सन्देह निसर सन्देह शायत पक्ष শেষদা সহ করতে হবে সেজদায় সহ করতে হবে সালামের পরে রুকু যদি সন্দেহ হয়ে যায় রুকু পেতে যে রুকু পেলাম কি পেলাম না কি জানি ফাইন গালা বা ইদরা এম সাথে রুকু পেয়েছি এটাও তার ধারণা বেশি এ তার দাবি হাজির রাকাত তাহলে ওই রাকাত গণ্য করবে যে আমার রাকাত হয়ে গেছে কিন্তু একটু যে সন্দেহ হইলো সেজন্য আসাদ আল ইসাহে আদা সালাম সালাম ফেরার পরে করবে শেষদায় সহ করবে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করেছে সেজন্য ক্লিয়ার করে দিলাম যাতে মনে রাখেন শুক্রিয়া খুশি আপনার কোন আনন্দ হয়েছে দুই টাকার নামাজ আমাদের দেশের কি করে শুকরানা নামাজ পড়ে না শুক্রানা নামাজ পড়বেন না শুক্রানা কি করবেন কারণ নবিসালাম সম্পর্কে আদিস রয়েছে আপনার পারিবারিক হোক আপনার টাকা পয়সার হোক আপনার হোক আপনার যেকোনো খুশি হোক জি দিন দুনিয়ার যে কোনো খুশি হোক তাহলে কি করবেন খারেদান আল্লাহ শুক্রিয়া গিয়ে আপনার উদ্দেশ্যে শেষদায় লুটিয়ে পড়তেন একটা শেষদা করবেন আহমেদুল্লাহ আমার ছেলে পাস করেছে আহমদুল্লাহ হ্যাঁ বেতন করতে হিল না করতে পারছেন না একবার মনে হয়েছে যে মন হয় হয়ে গিয়েছে আমার মানে একবার সুবাহ পেয়ে গেছে আর মনে নাম মন হয় পেলাম না তাহলে হ্যাঁ তাহলে বলছেন না ওইটা গণ্য করা যাবে না বলছেন যে ওয়াই যাদ সন্দেহ হয়েছে সেই জন্য সালাম ফিরার পূর্বে এখানে শেষদা সহ করবেন এই ক্ষেত্রে সালাম ফিরার পূর্বে সহসিসা যদিও সহসিসদা সালামের আগেও জায়জ রয়েছে সব অবস্থায় আর সালামের পরেও জায়জ রয়েছে দুই সালামের মাঝখানে নয় দুই সালামের মাঝখান দেশি তরীকা হচ্ছে সালামালিক সালাম খেলার পরে আমার আর এই দুই শেষদার মাঝখানে সহসা করা এটাও ভুল এই দুটো ভুল আমাদের দেশে রয়েছে ওয়াইদা ওজাদ আল মাসবুক একটু আগে যে মাসাটি বলছিলাম এমাম কে লাস্ট মুহূর্তে আত্মহাত বসে অপেক্ষা করবেন না লেগে যাবেন লেগে যাবেন কিন্তু অনেকদিন আগে কথা বলছি এখন আমি এসে ওই হয়েছে তো লাগতে যাচ্ছে যে লেগে যাই জামাতে যাই হোক যেটুকু হইলো হইল জামা সমস্যা আমরা জামাত করবো তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আমি লেগেই গেল মনটা একটু খারাপ হইল মাসলা বুঝে না মুশকিল যে না বুঝে মনে করে যে ভুলটাকে ঠিক জানে ও ভুলটাকে ঠিক মনে করে আর যে ঠিক ঠিক জানে তাকে ভুল মনে করে জি সহিদার লোকদেরকে এই রকম মনে করছে ভ্রান্তিদের লোকেরা আল্লাহ সর্বত্র বিরাজমান গুমরাহিতে পড়ে আছে আর যদি আল্লাহ আরো সাহায্য আরে আরে কি করে দিল অনেক সালাম ফেরার আগে পেয়ে গেছেন আপনি সালাম শোনেন নি দেখালাম তার সাথে ঢুকে পড়েন তার সাথে কি করবেন ঢুকে পড়বেন এটা করবেন না আর ওরা অনেকে করতে দেখেন না হ্যাঁ তো মসজিদে থাকছেন কি করে नाम जो शेजदायजदेजदा शेजदार ले, उठ ले আর একটা ভুল করে আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা কি করে এই ভুলটা আমাদের দেশে বেশি আছে সেজদাই এমাম আছে তখন আল্লাহ বুকে একটা হাতটা বাঁধলো অথবা যারা নাভিন নিজের একটু বাঁধলো তারপরে সেজদা যাবে এটা ভুল না আপনার এই বানাবাধীন আল্লাহ দিয়ে কোথায় চলে যাবেন সেজদাই চলে যাবেন আন আর এই সেজদাকে কিছু গণ্য করিও না রাকাত হবে না কিন্তু আছে যখন দাঁড়াবে তখন লাগবে এটাও ভুল কত ভুল দেখছেন না এটা অরহ দেখতে পাওয়া যায় লোকেরা করে ভুল সাথে সাথে লেগে যাবে আল্লাহ চলে যাবে রহাবু দিস এরকম অন্যান্য আচ্ছা শেষ দাতে আছে আর আপনি অপেক্ষা করবেন যে উঠুক তখন লাগবো অথবা যদি আবার নামাজ শুরু হয়তো লাগবো আর সালাম দিলে আলাদা জামাত করবো এই যে দাঁড়িয়ে আছে অপেক্ষা করে এটা একটা বিরোধিতা বিরোধিতা নিষিদ্ধ তাই বলছেন যাতে করে জনগণ নামাজ পড়ছে আর কয়েকজন এসে বিরোধিতা না করি হুমফি সালাতিন অথচ তারা নামাজের অবস্থায়। নামাজ যদি আপনারা বিরোধ না মেটাতে পারেন এক না হইতে পারেন তো নামাজের বাইরে কি এক হবেন একটা বলছিলাম না আমাদেরকে আগে মসজিদে এক হইতে হবে এই তো সোজা করে কাতার লাগানো এই জন্য একটু আগে থাকা পিছিয়ে না এই জন্য কাঁধে কাঁধে লাগানো তাই না এই জামাত করা আর এই আগে সালাম ফিরতে পারবেন না এমামকে ফলো করতে হবে এগুলো দিয়ে কি তালিম দেওয়া হয়েছে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে একজন নেতা হবে আর সেই নেতার কি করতে হবে আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে কোন পাপের কথা না বলেছে পাপের কথা বললে এই মসজিদের আনুগত্য দিয়ে দেশের রাষ্ট্রীয় না বলে যে আপনাকে যদি খুন করতে করবেন না আপনাকে মারামারি করতে হবে মারামারি করবেন না আপনাকে যদি ব্যবচার করতে হবে না কিন্তু তারা বৈধ যে কোনো সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে তাদের সাথে থাকতে হবে তারা কিছু পাপের জীবন যাপন করে হারাম খায় বা দুর্নীতি আছে আর কোন যুগ আছে যে আপনি হাও বাকার উমার খুঁজে নিয়ে আসবেন পাবেন নাকি তো যেমন যুগের মানুষ সেই যুগের শাসক আমাদের যুগের মানুষরা খারাপ তখন তাদের শাসক খারাপ আল্লা পাঠাবেন না আপনাদের মধ্যে থেকে একজনকে পাঠাবেন ওপরে আপনারা যেমন আপনাদের নেতা তেমন হবে জি দেশবাসী ভালো না এমনি ভালো থেকে যে লোকটি আসলে সে নামাজের বাইরে দাঁড়িয়ে আছে এরকমটা না হয় ওরা নামাজ আছে আমি নামাজে লেগে যাই শেষ দা হল শেষ যে কোনো অবস্থায় বসে আছে বসে যাই অলমো খালাফা তো আনহা আর বিরোধিতা নিষেধ করা হয়েছে বিরোধীতে নিষেধ করা হয়েছে কি করবে দাঁড়াবে মাসা আল্লাহ মুখে বলতে হাতে সালাম দাঁড়াবে এই দাঁড়ানোটা এমামের দান দিকে সালাম ফিরা সাথে সাথে দাঁড়াবে না দুই দিকে সালাম ফিরার পরে এইখানে অনেকে ভুল করে করে না করে না এই ভুলটা দেশে আছে না দুটো সালাম ফিরতে দেয় না তারপরে দাঁড়ানো তাই বলছেন লেখক ফেজা সাল্লাম এমাম আর তসলিমাত এমাম যখন দ্বিতীয় সালাম ফিরে দিবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামিকুম রহমতুল্লাহ কামাল মসবুক ও পিছিয়ে লোক তখন দাঁড়াবে আর একটি মাস আলহ যে যেই আলহ সম্পর্কে খুব জিজ্ঞাসা আসে বাংলা ভাষাভাষীদের সেটা হচ্ছে যে শেখ আমরা এমামের সাথে যে নামাজটা পেলাম সেই এভাবে জিজ্ঞেস করলাম আমাদের দেশের লোকের কি জিজ্ঞেস করে এমামের পরে যা বাকি নামাজটা পড়লাম তাতে সুরা মিলাবো কিনা এই তৈরিটা করে করে না করে না যে নামাজগুলি ছুটে যাওয়া নামাজগুলি আমরা পরে পড়ছি তাতে সুরা হাতে সাথে সুরা মিলাবো কিনা প্রশ্ন করে না করে না এর উত্তরে আমি একটা সার্কুলার বলে দি কায়দা বলে দি মানুষকে কিন্তু অনেকে কায়দা বুঝে না তাই না এই সিগন্যাল ডান দিকে নিবো কিনা না একটা কায়দা কানুন থাকবে হ্যাঁ যে ডান দিকে হইলে নিতে পারো আর প্রত্যেকটা রেড সিগনালে দাঁড়াইতে হবে এটা হলো কায়দা কানুন ঠিক না বাম দিকে হইলে তুমি নিজে লেফটে নিতে পারবে না ঠিক না এইগুলো হচ্ছে কায়দা কানুন তো ওই রকমই শরীয়ত কায়দা কানুন আছে আপনি একটা কায়দা জেনে নেবেন তখন একটা কায়দা দিয়ে আপনি সব জায়গাতে কাজ চলবে এখন প্রত্যেকবার আমি বিষয়গুলো কি যে নামাজটি আপনি পেলেন এমামের সাথে সেই নামাজটা আপনার প্রথম নামাজ এমামের কি নামাজ এমামের শেষ নামাজ নিতে পারে বুঝা গেছে এমামের শুরু থেকে লাগলে তো এমামের শুরু আপনার আপনি কয় রাখাত পেলেন এমামের সাথে এক রাখাত আপনার এটা কোন রাখাত আপনার চার নম্বর না এটা আপনার এক নম্বর কায়টা যেই নামাজটা আপনি পেলেন এক রাখাত হোক দুই হোক তিন রাখাত সেটা হচ্ছে আপনার কি প্রথম দ্বিতীয় তৃতীয় এখন যখন দুই নামাজ পেলেন ইমামের সাথে আপনার কোন কোন হয়ে গেছে তৃতীয় দ্বিতীয় হয়েছে হ্যাঁ প্রথম দ্বিতীয় হয়ে গেছে প্রথম দ্বিতীয়তে যদি আলাদা পড়তেন তাহলে শুধু হাতে হাসান নেমে কিন্তু প্রথম দ্বিতীয় তো হয়ে গেছে এখন এখন বাকি আছে কি নামাজ না এক রাখাত ফেলেন তিন রাত ফেললে তো এরকমই তৈরি হবে তিন রাখাত পেলেন বাকি থাকলো কয় রাখাত এক রাখাত তাহলে কোন রাখাতটা বাকি আছে আপনার চতুর্থ রাকাত বাকি আছে পহিলা দোসরা তেসরা হয়ে গেছে তিন রেকাত বাকি আছে এই এক রাকাত যেটা পেয়েছেন এমআর কোন রেখাত চার নম্বর রাখাত চতুর্থ রাকাত আপনার কোন রাখাত প্রথম রাখাত হ্যাঁ আপনার প্রথমটা পেয়েছেন এখন ওই ট্রেনের যে ডাব বা বগিগুলো আছে ওই রকম আর তিনটা বগি লাগানো তিনটার কথা লাগানো দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাগানো এখন এক রাখাত যখন পেয়ে গেছেন তখন এখন করবেন কি করবেন সোরা ফাতে আর তার সাথে আর এক সোরা কারণ এটা কোন রাখাত আপনার দ্বিতীয় রাখাত দুই যখন হলো তখন আপনার করণীয় কি আতেহা পড়তে হবে এক রেখাত আর এক রেখাত ওঠার পরে কয় রেকাত পড়বেন দুই রেখা এই দুই রেকাত হচ্ছে আপনার হ্যাঁ তৃতীয় চতুর্থ সুতরাং এতে শুধু সরাফ আতেহা পড়বেন স্পষ্ট জি কায়দাটা বলতে পারেন যে কায়দাটা বলে দিলাম चार इम करके तमी कर लोना पांच को नामजी नहीं আপনি কি জানেন যে পাঁচ পড়ছে না কি পড়ছে বুঝা গেছে কিনা আপনার কোন হচ্ছে তার প্রথম রাখাত বুঝেছেন আমি বললাম না কাজটা এমামের সাথে যে নামাজটা আপনি পেলেন পিছিয়ে আসার পর সেই নামাজ আপনার পরবর্তী নামাজ মানে যে ডাকাতগুলি ছুটে আছে সেই নামাজ দলিল দলিলাম হাদিস আবু আল্লাহ থেকে বর্ণিত বললেন যে ফামা আতা হ্যাঁ তাড়া করে আসিও না দৌড় দিয়ে আসিও না এ হাদিস আছে কি আছে যেটা ইমামের সাথে পেলে সেটা ইমামের সাথে পড়ে নাও অমা ফা তাকুম ফা আর যে নামাজগুলি ছুটে গেছে সেগুলিকে কি করো তাম করো বলেননি যে কাজা করো কি করো আতিম পুরা করে নাও পুরা করে নাও তাম করা মানে পুরা করা আর একটা হচ্ছে কাজা করা কাজা করা যদি হইত তাহলে উল্টো হয়ে যেত কি হইত কাজা করা মানে আপনার আগের নামাজ ছুঁটা আছে সেটা কাজা করছেন বোঝা গেছে কিনা আগের নামাজ ছুঁটা আছে সেটা কাজা করছেন এটাকে কাজা করা বলা হয় আর পুরা করা হচ্ছে যে আমি আমার এখন নামাজগুলি পুরা করছি আগের নামাজ নাই আমি যে ডাকাতটা পেলাম সেটা হচ্ছে আমার প্রথম ডাকাতের নামাজ আর এক হয়েছে আরো তিন বা এক বাকি আছে দুই বাকি আছে তখন আধিক হবে হাদিসটা আবার বলছি এখানে শুধু এতটুকু উল্লেখ করেছেন সংক্ষেপ করে বো হারি মুসলিম হাদিস যতটুকু ছুটে গেছে তোমার সেটাকে তাম করে না মানে করে না পূর্ণ করে না এইরকমই আপনার প্রশ্ন আসতে পারে যে নামাজগুলি পড়ব সেই নামাজ স্বরে জবাব কি হবে আসতে আসতে কেন আসতে পড়বেন আপনি উত্তর কেন রাতের নামাজ আস্তে না জোরে রাতের প্রথম দ্বিতীয় রাখার জোরে হ্যাঁ এমন জোরে নাই যে चार पाँच जन मिले सबसे जोहर सन्नति तरीका नाम प्रथम एसार प्रथम जेहरी नाम छूटे पड़छे মনে মনে শুধু কেয়ারাত নামাজ তাহলে শুনিয়ে একটু জোরে পড়বেন যাতে ওইটাকে জেহরি বলা যায় যে আপনি উচ্চ স্তরে পড়ছেন কোন রাখাত যে ডাকাত জেহরি এক ডাকাতে আমার সাথে পেয়েছেন এসার নামাজ বাকি কয় ডাকাত সালাম ফেরার পরে সালাম সালামের পরে যে উঠলেনটা হচ্ছে দ্বিতীয় রাখাত দ্বিতীয় রাখাত আপনি কি করবেন সুরা ফাঁতের সাথে একটা সুরা মিলাবেন এব একটু জোরে পড়বেন একটু জোরে পড়বেন এটা হচ্ছে সমন্বিত তরিকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিপরীত আছে এই জন্য বলা হয়েছে সঠিক মত সঠিক মত হচ্ছে এটি হ্যাঁ যে নামাজটা আগে ফেলেন সেটা হচ্ছে তারা কি বলছে তারা বলছে কাজা করতে হবে কি করতে হবে কাজা করতে হবে তার মানে তাদের কাছে আপনি চার নম্বরটা পড়েছেন হ্যাঁ এখন চার নম্বরটা এখানে রেখে দেন দি আপনার পহলা দোসরা তেসরা পোরা কইনে ওদের জয়েন করেছে এটা হলো তাদের মজাব কিন্তু এটা সহি ব্যবহার করে সালাত জুমান নামাজ যখন পুরা করা হয়ে যাবে এখানে কাজা করা হবে কি জুমান নামাজ জুমার টাইমে পড়েছেন আপনি তাহলে কাজা মানে পুরা করা তো কোজিয়া মানে কদিয়াতির সলাত উদ্দিয়াতি সলাত বা অতিম্বাতি সালাত। এই হচ্ছে ওর অর্থ জি আগামী সপ্তাহের আলোচনা থাকবে মোখাদির অবস্থা চারটি অবস্থা মোহাম্মাল